আল্লাহ রসুসাল্লাহ এই যুদ্ধের ব্যাপারে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন তাই সাহাবিদের মনে শুরু থেকেই প্রত্যাশা ছিল যে এই সকালেই আল্লাহ যেই অঙ্গীকার তাদের করেছেন তার প্রমাণ তারা দেখতে পাবেন শুধু তাই নয় যুদ্ধের আগেই আল্লাহ রসুলসাল্লাহ আলী হোসাল্লাম বদরের বিভিন্ন জায়গা দেখিয়ে বলেন যে এই জায়গাটি হবে অমুকের বদ্ধভূমি ওই জায়গাটি হবে অমুকের বদ্ধভূমি কাফিরদের কে কোথায় মারা পড়বে তা আগে থেকেই মুসলিমরা জেনে গিয়েছিল যুদ্ধের কিছু আগে নবীজি সাল্লু আলীসাল্লাম সাহাবিদের ডেকে এই যুদ্ধে বিজয়ের সুসংবাদ দেন যুদ্ধের আগেই বিজয়ের সুসংবাদ পুরস্কারের অঙ্গীকার রসুল্লা সাল্লু আলি হাসাল্লামের অনুপ্রেরণা সব কিছু মিলিয়ে মুসলিম শিবিরে উৎসাহের মেজাজ বিরাজ করছিল অন্যদিকে কাফিরদের শিবিরে ছিল উৎকণ্ঠা অশান্তি আর অস্থিরতা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 যুদ্ধক্ষেত্রে তাই শক্তি সামর্থ্য থেকেও মনোবল দৃঢ় থাকাটা বেশি জরুরি যদি মনোবল না থাকে তবে সামরিক শক্তি কোন কাজে আসে না এই যুদ্ধে আল্লাহ রুসুলসাল্লাহ আলী হাসালাম এমন এক সামরিক কৌশল অবলম্বন করেছিলেন যার ব্যবহার আরবরা এর আগে কখনো করেনি আল্লাহ রুসুলসাল্লাহু আলীহাসাল্লাম এই যুদ্ধে সারিবদ্ধ আক্রমণের পদ্ধতি প্রয়োগ করেন তিনি সৈন্যদেরকে তাদের সংখ্যার ভিত্তিতে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এভাবে সারিবদ্ধভাবে দাঁড় করাতেন প্রথম সারিতে তিনি রাখতেন বর্ষাধারী সৈন্যদের আর তার পেছনে রাখতেন তীরদাজদের তীরন্দাজরা পিছন থেকে তীর ছড়ত আর প্রথম সারির সৈন্যরা শত্রুদেরকে সামনে অগ্রসর হতে বাধা দিত এটি ছিল আরবদের জন্য নতুন কৌশল আল্লাহতালা বলেন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 শাড়িতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াত বিন গাজী রাজেলাহ আনহু তিনি তার শাড়ি থেকে একটু সামনে এগিয়েছিলেন রসুলুল্লাহ তার পেটে আস্তে করে তীর দিয়ে একটা খোঁচা দিয়ে তাকে শাড়ির ভেতরে ঠেলে দিলেন সাওয়াত বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে আঘাত করেছেন আল্লাহ আপনাকে সত্য আর ইনসাফ সহকারে পাঠিয়েছেন আমি এই ঘটনার বদলা নিতে চাই এটা ছিল যুদ্ধের কিছুক্ষণ আগের ঘটনা এক যোদ্ধা রসুলুল্লাহকে বলছে সে বদলা নিতে চায়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 রসুল্লাহর জন্য তাদের ভালোবাসা ছিল প্রচন্ড তাই শেষবারের মতো সাওয়াদ রসুল্লাহ সাল্লু আলী আসালামের শরীরের স্পর্শ পেতে চেয়েছিলেন নবীজিত সাওয়াতকে ইচ্ছা করে আঘাত দেননি সাওয়াত তা ভালো করে জানতেন কিন্তু তিনি এই সুযোগকে কাজে লাগিয়েছেন যেন রসুলুল্লাহ সাল্লু আলি আসলামকে জড়িয়ে ধরে চুমুক খেতে পারেন মুসলিমরা এভাবে ভাবতেন না যে রসুল্লাহ সাল্লু আলি আসলামের কারণে আজকে তাদের বিপদ তারা মৃত্যু সম্মুখীন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 নিজের যান মাল পরিবার টাকা পয়সা সন্তান সন্ততি মেধা সব কিছুকে কুরবানি করে দেওয়া রসুল্লাহকে ভালোবাসা মানে তার দিনকে ভালোবাসা তার সরিয়া ও সুন্নাকে ভালোবাসা তার সবকিছুকে সবকিছুকে ভালোবাসা রসুলুল্লা সাল্লু আলিহাসালাম তার বাহিনী সাজালেন লড়াইয়ের স্থান বাছাই করলেন তার সঙ্গীদের সাথে পরামর্শ করলেন একে একে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন এরপর আবুকাল সকল তিনি আল্লাহ রসুল্লাহ আলিয়াস্লাম এক পাশে গিয়ে দুই হাত উপরে তোলে দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি খুব গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন আল্লাহমা আহ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 সুহাইলি এই ঘটনার উপর মন্তব্য করেন যে এই সময়টায় আল্লাহ রসুল সাল্লু আলী ওসালাম ছিলেন খফ অর্থাৎ ভয়ের মাকামে অন্যদিকে আবুকার রজাল্লাহ আনহু সেই মুহূর্তে ছিলেন রজা বা আশার মাকামে ভয় এবং আশা এই দুটোই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত এবং আল্লাহ তালাকে সঠিকভাবে ইবাদত করার জন্য দুটি থাকা প্রয়োজন এই ঘটনার পর রসল্লা সাল্লু আলী আসালাম বেশ উৎফুল্ল ভাব নিয়ে বাইরে গেলেন এবং সুরা আল কামারের দুটি আয়াত দিলাওয়াত করলেন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 এই আয়তের মাধ্যমে আল্লাহতালা রসুল্লাহ সাল্লাহু আলী দীর্ঘ পর তাকে বিজয়ের সুসংবাদ দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি এই তোয়ার কথা আল্লাহ তালা কোরআনেই উল্লেখ করেছেন তিনি বলেন আর স্মরণ কর যখন তোমরা তোমাদের রবের নিকট কাতর কণ্ঠে ফরিয়াত তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরপর আগমনকারী এক হাজার ফেরেস্তা দ্বারা সাহায্য করছি আনফাল আয়াত আল্লাহ সুবান রসুল্লাহ সাল্লু আলাইসালামকে জানিয়ে দিলেন তিনি এক হাজার ফেরেস্তা পাঠাবেন কাফিরদের সাথে লড়তে একজন ফেরস্তায় যথেষ্ট জিবিল আলাহিসাল্লাম তার পাখার সরু প্রান্ত দিয়েই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 তোমার বিরোধিতায় আর তোমার রসুলকে মিথ্যা প্রমাণ করতে হে আল্লাহ আজ তোমার প্রতিশ্রুত সাহায্যের বড় বেশি প্রয়োজন হে আল্লাহ তুমি আজ ওদেরকে ছিন্ন করে দাও এরপর আল্লাহ রসুল সাল্ল আলী হাসলাম তার তাবু থেকে বের হয়ে এলেন হাতে এক মুঠো বানু নিয়ে মুশ্রিক বাহিনীর দিকে ছুঁড়ে মেরে বললেন এই মুখগুলো ধুলোয় ধূসরিত হোক আল্লাহ রসুল সাল্লাহু আলহামের ছুঁড়ে মারা এই বানু কুরাইশ বাহিনীর প্রত্যেক সদস্যের চোখে আঘাত হানল মুসন ইসম সুতরাং তোমরা তাদেরকে হত্যা করো বরং আল্লাই তাদেরকে হত্যা করেছেন আর তুমি মাটির মুষ্ঠি নিক্ষেপ করি যখন তা নিক্ষেপ করেছিলে বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ যেন ইমানদারদের প্রতি ইসান করতে পারেন যথার্থভাবে নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন সুর আনফাল আয়াত সতেরো রসুল্লাহ সাল্ল আলি আসসালাম পুরো সময় জুড়ে মুসলিম বাহিনীকে নানাভাবে উদ্বুদ্ধ করছিলেন তিনি তার বাহিনীর সামনে দাঁড়িয়ে বললেন যে কেউ আজ শত্রুদের সাথে বীরত্বের সাথে লড়াই করবে এবং কিছু না হতে সামনের দিকে অগ্রসর হবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সাহি মুসলিমের এক বর্ণনা আছে রসুল্লাহ সাল্লিম তার বাহিনীর সামনে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিয়ে বললেন ছুটে যাও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আকাশ এবং পৃথিবীর সমান ওমায় রেবেন আল হামাম জিজ্ঞেস করলেন সত্যি সত্যি এত বড় জান্নাত আছে রসুলুল্লাহ সাল্লু আলি আসালাম বললেন হ্যাঁ অবশ্যই আছে এই কথা শুনে অমায়ের বলে উঠলেন বাহ বাহ রসুল্লা সাল্লু আলহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন বাহ কেন বললে অমায়ের উত্তর দিলেন আমি ভাবছি ইস আমি যদি জান্নাতে যেতে পারতাম রসুল বললেন অবশ্যই তুমি জান্নাতিদের একজন এরপর অমায় রেবেন হামাম উঠে দাঁড়ালেন এবং কয়েকটি খেজুর বের করে খেতে শুরু করলেন হঠাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন আরে খেজুরগুলো খেতে তো অনেক সময় লেগে যাবে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 ুহু হি দুই ঈয়কুম সি নৌলি ভূমি অথ وَإِنَّ يَكُم مِّن كُم مِئَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ هي نوبي تُم بھی مومن در کے جهاد جن نو ادود دو کرو جو دی تو ما در مدود ته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 এই যুদ্ধটা যতটা না শক্তির তার চেয়েও বেশি মনস্তত্বের কারণ যেই দলের সদস্য দ্বন্দ্বযুদ্ধে জিতে স্বাভাবিকভাবেই তারা বেশ আত্মবিশ্বাসের সাথে ময়দানে ছাপিয়ে পড়ে বদরে যুদ্ধের আগে তিনটি দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল কোরাইশের তিনজন উতবা বিন রাবিয়া তার ছেলে আল ওয়ালিদি বিন উৎবা আর তার ভাই শাহবা এদেরকে দ্বন্দ্বযুদ্ধের জন্য পাঠানো হল তারা মুসলিমদের দ্বৈত যুদ্ধের জন্য আহ্বান জানাল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 হামজা ছিলেন রসল্লাহ চাচা এবং আলী এবং অবায়দা এবেন হারিস এই দুজন ছিলেন রসল সাল্লু আলি ওস্লামের চাচাতো ভাই ইচ্ছে করেই নবীজ সাল্লু আলী হাসলাম নিজের আত্মীয়দের দ্বৈত যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তারা তিনজন দ্বন্দ্বযুদ্ধে কোরাইসের জবাব দিতে এগিয়ে যান এই তিনজনের মাঝে বয়োজ্যেষ্ঠ ছিলেন অবায়দা তাই তিনি লড়লেন উতবা এবেন রাবিয়ার সাথে সে ছিল মুশ্রিকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আলী লড়লেন ওয়ালিদের সাথে তারা দুজনেই ছিলেন স্ব পক্ষের দ্বন্দ্বযোদ্ধাদের মাঝে কনিষ্ঠ হামজার মোকাবেলা করলেন সাইবার দ্বন্দ্বযুদ্ধ শুরু হল হামজারদেল্লা আহ আর আলী দুজনেই খুব দ্রুততার সাথে তাদের প্রতিপক্ষকে খতম করে দেন কিন্তু উৎপা আর ওবাইদা একে অপরকে আক্রমণ আর পাল্টা আক্রমণ করতে থাকেন দুজন দুজনকে আঘাত করেন এবং দুজনই আহত হয়ে মাটিতে পড়ে যান তখন আলী এবং হামজা এসে উৎপার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলেন আহত ওবায়দাকে রসুল্লাহর কাছে নিয়ে আসা হল রসুল্লাহ সাল্ল আলী হাসলাম তার উরুতে ওবায়দার মাথা রেখে তাকে সম্মান করলেন রসুলের চাচা আবু তালিব বলেছিলেন আমরা আমাদের স্ত্রী সন্তানদের কথা ভুলে যাব কিন্তু মৃত্যু পর্যন্ত রসুলুল্লাহর খেদমত করে যাব কখনো ভুলব না রসুলুল্লাহর কোলে শুয়ে আবু ওবায়দারদিয়াল্লাহ আহ বললেন হায় যদি আবু তালিব দেখতে পেত যে আমি তার কথা রেখেছি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 সৌ তে ও সিহিম উলহমি ইউ বিহী মি বুতো নিহি জুলো হিনব মিন ওই দুফিহ ওই দুফিহ ও হরি হুদখিল্লীন মনু আিলু ফলি হি জন্ন جنات تجري مِن تَحْتِهَا চিহ্ ইউ فِيهَا নিহ ইউ مِنْ নি হিনব ওলি বসু হুম ফিহ হরি ও ইল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 রসুল্লা সাল্লু আলী আসলাম তার বাহিনীকে নির্দেশ দিলেন যে শত্রুরা কাছে না আসা পর্যন্ত যেন তারা আক্রমণ না করে তিনি তাদের আদেশ করলেন তোমরা তোমাদের তরবারে বের করো না যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদের নিকটে আসে এর একটু পরেই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম তাদেরকে আদেশ করলেন যে তারা যেন কুরাইশ মুশ্রিকদের ওপর পাল্টা হামলা চালায় তিনি প্রতি মুহূর্তে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন যখনই মুসলিমরা নীজির মুখে সুরাহ কামারের আয়াত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 তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যই ঝগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলেন অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুবই ভালোভাবে অবহিত সুরা আনফাল আয়াতাল্লিশ এই আয়তের অর্থ হচ্ছে যখন আল্লাহ রসুল্লাহ আলহাসালাম তার সাহাবিদের শত্রু সংখ্যা সম্পর্কে ধারণা দিলেন তখন তারা তাদের অন্তরে আরও দৃঢ়তা আর সাহস পেলেন এই আয়ত্তের প্রসঙ্গে মুফাসির মুজাহিদ বলেন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 وَإِذْ يُرِيكُمُوهُمْ হুম ইজ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ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 এবং আল্লার দিকে সকল বিষয় ফেরানো হবে সুরা আনফাল আয়াত ৪৪। যুদ্ধে মুসলিমদের রণধনী ছিল আহাদুন আহাদ মুসলিমদের প্রতিটি যুদ্ধে সাধারণত কিছু নির্দিষ্ট স্লোগান ও রণধনী থাকত পুরো যুদ্ধ জুড়ে তারা সেগুলো আবৃত্তি করত অন্য অন্যদিকে যুদ্ধ শুরুর পর মর্শিকরা মুসলিমদের তাদের সংখ্যার দ্বিগুণ দেখতে লাগল যুদ্ধ শুরুর আগে তারা সংখ্যায় মুসলিমদের কম দেখেছিল একজন তো মুসলিম বাহিনীকে দেখে বলে উঠেছিল আরে এরা তো জবাই করা মাংস কিন্তু যখন যুদ্ধ শুরু হল তখন তারা মুসলিমদের দেখল তারা যেন সংখ্যায় দ্বিগুণ অর্থাৎ মশ্রিকটা ছিল এক কিন্তু তাদের মনে হচ্ছিল মুসলিমরা দুই হাজার সেটা দেখে তাদের মনোবল আরও ভেঙে পড়ে উহ্রাক ফির فِي অন্যীদি খাই তালি উলিল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 17. وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّهُ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَافَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ তৃত সৌরহ দিদ কুম্র্রব্বুকু يمددكم ربكم বিহংসতি يمددكم আলাফি ربكم من ইকি মুসৌমি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 যারা ফেরেস হাতে মরেছে তাদের ঘাড়ে আঙ্গুলের ছাপ দেখে মনে হচ্ছিল তাদেরকে তপ্ত লোহা দিয়ে পুরিয়ে মারা হয়েছে ফেরেশ সেদিন সেই যুদ্ধে শুধু হত্যা করেই খান্ত হননি তারা ধরে ধরে যুদ্ধবন্দীদেরও পাকরাও করেছিলেন আল আব্বাসকে সেদিন নবীজির কাছে ধরে নিয়ে আসে এক আনসারিস হাবি আল আব্বাস বলেন হে আল্লাহ রসুল আমাকে তো এই লোক পাকড়াও করেনি আমাকে পাকরাও করেছে বর্মহীন এক সুদর্শন পুরুষ সে সওয়ারে ছিল সাদা কালো ছোপযুক্ত ঘোরার ওপর আমি তাকে আপনার সৈন্যদের মধ্যে দেখতে পাইনি একজন আনসারি বললেন না আমি তাকে পাকড়া করেছি আল্লাহ রসুল রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম বললেন চুপ থাকো আল্লাহ তোমাকে একজন সম্মানিত ফেরেশদার মাধ্যমে সাহায্য করেছেন অল্পক্ষণের মধ্যে কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় ঘটে তারা কোন প্রতিরোধী গড়ে তুলতে পারেনি বরং মুসলিম বাহিনীর সামনে দাঁড়াতেও পারেনি তাদের নেতৃস্থানীয় লোকেরা নিহত হল এবং অনেকজনকে বন্দী করা হলো।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 মুসলিমদের ছড়া একটি তীরে নিহত হন যুদ্ধের পরে তার মা রসুল্লাহ সাল্লু আলী হাসলামের সাথে দেখা করতে জানতে চাইলেন আমার ছেলে কি জান্নাতে যাবে যদি সে জাননাতে যায় তাহলে আমি অনেক খুশি হব কিন্তু যদি না যায় তাহলে অনেক কষ্ট পাব রসুল্লাহ সাল্লু আলিহস্লাম বললেন কেন যাবে না অবশ্যই যাবে জান্নাতে অনেক বাগান আছে আর তোমার ছেলে আছে জান্নাতের সবচেয়ে উঁচু বাগানটায় বদরে যুদ্ধে অনেকগুলো মসজিদা বা অলৌকিক ঘটনা ঘটেছে এর মধ্যে একটি অন্যতম হল উকাশাহ বিন মেহসান রাজিউল্লা আনহুর তলোয়ারের ঘটনা সাক বলেন উকাশাহ মেহসান এবিন হাসান আসাদি বদরের দিন যুদ্ধ করতে করতে তার তরবারি তার হাতে ভেঙে যায় তখন তিনি রসল উল্লাহ সাল্লু আলহিহসাল্লামের কাছে এসে চলে আসলে তিনি তাকে একটি গাছের শেকড় ধরিয়ে দিয়ে বললেন যাও এটি নিয়ে যুদ্ধ করো উকাশা সেটি রসুল্লাহ সাল্লু আলিহস্লামের হাত থেকে নিয়ে যেই নাড়া দিলেন অমনি তা একটি চকচকে ধারালো লম্বা তরবারিতে পরিণত হলো। মুসলিমদের পরিপূর্ণ বিজয় হওয়া পর্যন্ত তিনি সেই তরবাই দিয়ে যুদ্ধ চালালেন ওই তরবাইটির নাম দেয়া হয়েছিল আল আউন অর্থাৎ সাহায্য এই তরবাই নিয়ে ওকাসা রাজু আনহু রসুল্লাহ সাল্লু আলহামের সঙ্গে বহু যুদ্ধে অংশগ্রহণ করেন আবু ওকর রাজিয়াল্লা আনহুর খিলাফত আমলে মুরতাদের বিরুদ্ধে চিহাদে তিনি অংশ নেন এবং তিনি তুলাইহা এবং খোয়াইলিদ আসাদির হাতে শহীদ হন এই সময়েও সেই তরবাইটি তার কাছে ছিল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 বদরের যুদ্ধে কুরাইশের সিনিয়র নেতৃবৃন্দের মৃত্যু কুরাইসদের কোমর ভেঙে দেয় তাদের মৃত্যুর পর দ্বিতীয় সারি নেতারা মক্কার ক্ষমতা লাভ করে কিন্তু তারা প্রথম সারি নেতাদের মতো এতটা শক্তিশালী এবং চৌকস ছিল না বদরে মসজিদকে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি তারা আর কখনও কাটিয়ে উঠতে পারেনি কাজে এবার আলোচনা করা যাক কুরাইস্তের প্রথম সারীর সেসব নেতাদের কাহিনী যারা এতকাল ধরে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছে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 তবে সবচেয়ে মারাত্মক আঘাতটি যে করেছে সেই নিহত লোকটির সাথে থাকা সম্পদ গনিমত হিসেবে লাভ করবে তবে আল্লাহ রসুলসাল্লাহু আলী হাসাল্লাম এখানে বলেছেন তোমরা দুজনেই তাকে হত্যা করেছ এর কারণ হল তিনি মোয়াজিবিন আফরাকেও সান্ত্বনা দিয়েছেন কেননা আবুজাহলকে হত্যা করায় তারও অবদান ছিল মুওয়াজিবিন আফরা এই বদরের যুদ্ধেই কিছুক্ষণ পরে শহীদ হয়ে যান আর মুওয়াজিবিন আমর উসমান রাদিহাল্লাহ আনহোর খেলাফত পর্যন্ত বেঁচেছিলেন রাদি আল্লাহ আনহুম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 আবু জাহেল মাটিতে শুয়ে তার ধারালো তরবারি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল আমার তরবারিটি ছিল ভতা আমি আবু জাহেলের হাতে আঘাত করে তার তরবারি ফেলে দিলাম আর তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালাম আবু জাহেল আমাকে বলল ওরে বকরি রাখাল তুই তো দেখি বহুত উঁচু জায়গায় উঠে গেছিস এই কথার মাধ্যমে সে নিজেকে খুব অভিজাত আর আবদুল্লাহ ইবিন মাসুদকে নিচু হিসেবে দেখাতে চাচ্ছিল মৃত্যুর পূর্ব মুহূর্তেও আবু চাহেল তার দেখিয়ে চলছিল এবার মাসুদ রাদহু এরপর আবু জাহেলের তরবারি দিয়েই আবু জাহেলকে চূড়ান্তভাবে আঘাত করে তাকে হত্যা করেন তিনি বলেন এরপর আমি তার মাথা কেটে নিয়ে সেটি আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলাম আমার খুব খুশি লাগছিল কারণ আমি আবু চাহেলের মাথা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাচ্ছি আনন্দে আমি যেন হাওয়ায় ভাসতে থাকলাম এবিন মাসুদুল্লাহ আনহু আবুজাহের কাটা মাথা নিয়ে রসুল্লা সালু কাছে হাজির হলেন হে আল্লাহ রসুল এই হল আল্লাহর দুঃশ্মনের মাথা রসুল্লাহ সাল্লু আলীতে আত্মহারা হলেন সত্যিই এবিন মাসুদ বললেন জি আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লাহু তাকে দেখে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে অপমানিত করেছেন তুই আল্লাহর শত্রু প্রত্যেক উম্মতার একজন ফিরাউন আছে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 আল্লাহর কসম কেয়ামতের দিনে এই পা দুটো মিজানে উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে কে কত পেশিবহুল বা শক্তিশালী সেটাই সবকিছু নয় আব্দুল্লাহবেন মাসুদ ছিলেন খুবই হালকা পাতলা মক্কার নিচুকোত্রের একজন সদস্য দাসী সন্তান তিনি ছিলেন মক্কা সেই মুসলিমদের একজন যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন কিন্তু তাকে দিয়েই আল্লাহ কুরয়েশদের সবচেয়ে অভিজাত প্রভাবশালী জাদ্রেল আর নিষ্ঠুর নেতাকে হত্যা করেছেন।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 আবু জাহেলের জীবনের শেষ মুহূর্ত ছিল অপমান আর লাঞ্ছনার ইবেন কাসির রেহমাহুল্লাহ আবু জাহেলের মৃত্যু সম্পর্কে বলেন আবু জাহেলের মৃত্যু হয়েছিল আনসারি এক যুবকের হাতে এরপর আবদুল্লাহ ইবেন মাসুদ তার বুকের উপর পা দিয়ে দাঁড়ান এর মাধ্যমে আল্লাহ মৌমিনদের অন্তরে প্রশান্তি দিয়েছেন আবু জাহেলে স্বাভাবিক মৃত্যু হতে পারত ছাদধসে কিংবা বজ্রপাতে কিন্তু লাঞ্ছনার মাধ্যমে তার মৃত্যু হওয়ায় ইমানদারদের অন্তর বেশি প্রশান্তি লাভ করেছে قاتلوهم يعذبهم الله بايديكم ويخزيهم وينصركم عليهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويزهب غيظ قلوبهم যুদ্ধ করো ওদের সাথে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন তাদের লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলিমদের অন্তরসমূহ শান্ত করবেন আর দূর করবেন তাদের মনের খব। আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন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 আজকের পর্ব এ পর্যন্তইসালিমদুল সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডবল কম স্ল্যাশ অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল্যাশ 2